ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ হতে বর্ণিত মহান আল্লাহর বাণী ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হওয়ার সময় আপনার জিব বা নাড়বেন না সুরাকিয়ামা আয়ত্ত নাম্বার ষোলো এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল সাল্লাম ওয়াহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়তেন ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহু বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তা নাড়তেন সাঈদ রহমতুল্ল আলহি তার শিষ্যদের বলেন আমি ইবনু আব্বাস রাদিল্লাহ তালাহুকে যে রূপে তার ঠোঁট জুটি নাড়তে দেখেছি সেভাবেই আমার ঠোঁট জুটি নাড়ছি এই বলে তিনি তার ঠোঁট জুটি নাড়লেন এ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা অবতীর্ণ করলেন অর্থাৎ ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হবার সময় আপনার জিহ্বা নাড়বেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার সুরাকিয়ামা আয়ত নাম্বার ষোলো ইবনু আব্বাস রাদিল্লাহ তালাহু বলেন এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সে পাঠের অনুসরণ করুন সুরাকিয়ামা আয়ত নম্বর আঠারো ইবন আব্বাস সদিল্লাহ তালহু বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই সুরাকিয়ামা আয়াত নম্বর উনিশ অর্থাৎ তুমি তা পাঠ করবে এটাও আমার দায়িত্ব তারপর যখন রল্লা রসুল সাল্লাহ আলসালামের নিকট জিবরিল আল্লাহ সাল্লাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন जिब्रिल चले जामन पाठ कर अल्लाह रसुल्ला सलम्मो तद्रूपरत